বর্ণনা যা বাংলা ভাষায় ইমাম তহাবিদ রাকিদা নামে বিখ্যাত এই কিতাবের একটি অংশ নিয়ে আমরা আলোচনা করছিলাম সেখানে তিনি বলছিলেন ইমান রাখি কেয়ামতের উপর ইমানের বিষয়টি আলোচনা করতে গিয়ে বলেছিলাম আলোচনা করছিলাম ইতিপূর্বে বান্নটি আলামত আলোচনা করেছি আজকে আমরা পরবর্তী বেশ কিছু কেয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করবো ইনশাল তার মধ্যে ধারাবাহিকতা দেখা যায় যে শেষের দিকে একটি কে আলামত রয়েছে খুরুজুল কাহতানি কাহতানি কাহতান হচ্ছে আরবরা দিবাহ ব্যক্ত আদনান এবং কাহতান কাহতানিদের মধ্যে এক লোক আরবের এলাকা দখল করবে আরব ভূমি দখল করবে এবং সে ওখানে বড় ধরনের রাজত্ব কায়েম করবে সেই লোকটি আসা এটাকে আমাদের একটি আলামত হাদিসে সম্পর্কে বিস্তারিত এসেছে যে কেয়ামতের আগে কাহতান কাহতানের একজন লোক আরব ক্ষমতা দখল করবে এবং মানুষ তার আনুগত্য করবে এবং তার উপর একমত হবে এবং সেটা হবে মানুষ যখন ভিন্ন ভিন্ন অবস্থানে থাকবে অর্থাৎ অবস্থার পরিবর্তন যখন হবে তখন কাহতান সাধারণত বলা হয় থাকে আদনান এটা হচ্ছে আরবদের মূল এলাকা কাহতান হচ্ছে ইয়মানি আরবদেরকে কাহতানি বলা হয় তো এই হিসেবে কাহতানি সেটা হচ্ছে যারা ইয়ামানী আরব তারা এটা ইয়ামানী আরব অর্থাৎ ইমন দেশ থেকে আসতে হচ্ছে জরুরি নয় বর্তমানে আরব দেশেই দুধরণের মানুষ বাস করে কেউ আদনানি কেউ কাহতানি রসুল্লাহ আসলাম আদনানি ছিলেন আর কাহতানি হচ্ছে আর অন্যান্য আরব যারাই ইয়াতে আসছে হিজরত করে আসছে এমন থেকে এখনও তাদের সংখ্যা অনেক বিশেষ করে এখন যারা আরবের বিভিন্ন গোত্র আছে যদি কোরসি গোত্রকে বাদ দেওয়া হয় বাকি বেশিরভাগই কাহতানি আরব এদের কেউ ক্ষমতা আসবে এবং তার সবাই বর্ণনা করেছেন আবহাওয়া জানতুল্লাহম বলেছেন হাতুল কাহতানি কে আস কেয়ামত কয়েম হবে না যতক্ষণ পর্যন্ত একটি মানুষ বের না হবে বের অর্থ হচ্ছে তার উদ্ভব না ঘটবে এরকম অবস্থা না হবে পর্যন্ত কেয়ামত না তার নিয়ন্ত্রণ করতে পারবে রাষ্ট্র তার নিয়ন্ত্রিত থাকবে সম্পূর্ণরূপে তার অধীন থাকবে এবং কোন রকম সেখানে কোনো সমস্যা তৈরি হবে না অর্থাৎ মানুষ তার কথা শুনবে মানবে এটা হচ্ছে বলা উদ্দেশ্য তো কেয়ামতের আগে এরকম একজন ব্যক্তি কাহতান কাহতান আরবদের আরব কাহতান থেকে একজন লোক ক্ষমতায় আসবে এবং সে মানুষদেরকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে বর্তমান সময়ে যারা ক্ষমতায় আছে তারা কাহতানি তারা কিনা এটা আমরা জানি না আমরা মনে করি যে হয়তো এটা হতেও পারে এটা নাও হতে পারে কারণ খোলাফেয়ার আসার পরে সবচেয়ে বেশি যে রাষ্ট্র নিয়ন্ত্রিত ছিল এবং যে রাষ্ট্র সবচেয়ে বেশি সুন্দরভাবে পরিচালিত হয়েছে তা হচ্ছে সৌদি সরকার যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে সেটা বিশেষ করে মালিক আব্দুল আজিজ থেকে শুরু করে বাদশাহ ফাহাদ পর্যন্ত এই সময়টুকু রাজত্ব ছিল অত্যন্ত স্বর্ণযোগের রাজত্ব এবং সেখানে নিরাপত্তা শান্তি এবং মানুষের মধ্যে পরস্পরের সৌহার্দ্য এবং একে অপরের প্রতি ভালোবাসা এবং সেখানে যে শান্তি বিরাজ করছিল সেটার কোন তুলনা হয় না যদি সেটা হয় তাহলে কাসতানি চলে এসেছে আর সেটা না হওয়ার সম্ভাবনা বেশি আমরা যদিও মনে করতে পারি কেউ কেউ সেটা হতে পারে সেটা নাও হতে পারে যে এটা উদ্দেশ্য নয় বরং কাহতানি বলতে অন্য আরবদের বোঝানো হয়েছে যারা যারা এই যারা এখানে কোনো যে এলাকা করতে আসলে মহামুদিনে আবদুল্লাহ আল কাহতানি এক লোক কিছুদিন আগে অর্থাৎ বাচ্চা মালিক ফাহাদের সময় একবার হঠাৎ করে সে বলল যে সে মাহাদি দাবি করে বসলো और अने मने बसलो से बुदि से कहत कर् मृत्युर पर सब बुझते बारा ये आसले से कहत एक फेटना जेटा औरबे संत हो बस किस दिन आगे तो अलहमदुल्ला आज परि क्यों दबी करें क्षमत जा क्षमत आस दी करना आसले लोकटी सब एम लोक जे आसार पर भलो लोक हो जाब प्रदीप सुंदर एक राष्ट्रे परिणत हो तार তারা তারা সঠিক পথে পরিচালিত হবে এবং পরিচালনা করবে মানুষকে তো এরা ক্ষমতায় আসবে ভবিষ্যৎবাণী করেছেন এবং সেটা এখনো আসেনি এই দেখা যায় যে ইবন আব্বাস সাধারণত বর্ণিত হয়েছে কা তিনি বলেছেন ওয়ারাজুল মিন কাহতান কুলহম সোয়ালহ যে কাহতানের একজন লোক ক্ষমতায় আসবে যে তারা সব থেকেই সঠিক পথে থাকবে সঠিকভাবে থাকবে অর্থাৎ তাদের মধ্যে অন্যায় আচরণ কম থাকবে এবং তারা সঠিক পথে রাষ্ট্র পরিচালনা করবে আব্দুল আসাদা তাকে তিনি বলেছেন যে তিনি হবে মালিক উহতান কাহতান থেকে একজন রাজা হবে এটা তিনি বলেছেন যখন তখন মহাবীর আদিন রাগ করে ফেলেন আহলু তিনি দাঁড়ালেন এবং আল্লাহ আল্লাহর প্রশংসা করলেন তারপর বললেন আমা বারাত কিছু মানুষ আমা বারাত তারপর কথা হচ্ছে কিছু মানুষ হাদিস এমন হাদিস বর্ণনা করছে যে হাদিস আল্লাহর কিতাবে নেই এবং আমি এ জাহেল এরা জানে না এরা আশা আকাঙ্ক্ষার ভিতরে মানুষকে বদবস্ত করছে আমি সসুল্লা সাল্লা বলতে শুনেছি ই নাহাদ আমরাফি কোরাইশ অর্থাৎ খেলাফত থাকবে কোরআশের মধ্যে আহাদ কেউ এর বিষয় করতে পারবে না বিরোধিতা করতে পারবে না ইল্লা কাব্বাহ আল্লাহ যদি কেউ করে তা তাকে নিক্ষিপ্ত করবেন তার মুখের উপর অর্থাৎ তার জিনিসটা প্রতিষ্ঠিত হবে না তবে শর্তমা আকামুদ্দিন যতক্ষণ তারা দিনের উপর সুপ্রতিষ্ঠিত থাকে এটা সত্য যে যতক্ষণ পর্যন্ত কোরাইশের লোকেরা দিনের সুপ্রতিষ্ঠা ছিল ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা খেলাফত কোরআসের মধ্যে রেখেছেন এর বাইরে নেননি কিন্তু পরবর্তীতে যখন কোরআদের মধ্যে অনাচার অত্যাচার দেখা গেল তখন আল্লাহতালা তাদের থেকে খেলাফত সরিয়ে নিলেন আবার যদি খেলাফত হয় তো কোরাইশদের মধ্যে আসবে সত্যিকার কিন্তু যখন কোরআশরা যোগ্য না থাকবে অন্যদের মধ্যে চলে যাবে এটাই হচ্ছে ইমাম যদিও মহাবীর বিরোধিতা করেছেন কিন্তু বাস্তবতা হচ্ছে উনিও বলেছেন মা কামুদ্দিন যতক্ষণ পর্যন্ত দিনকে তারা সুপ্রতিষ্ঠিত রাখবে ততক্ষণ পর্যন্ত দায়িত্ব মুসলিম বিশ্বের দায়িত্ব মুসলিমদের দায়িত্ব থাকবে এই জন্য বনি আব্বাস খলাফার আসার পরে বনি আব্বাস বনুমিয়া আসছেন বনুমার বনি আব্বাস আসেন এটা সবাই করাইশ বনি আব্বাসের পরে আর খেলাফত তাদের মধ্যে নাই এবং রাজত্ব তাদের মধ্যে নাই কোথাও কোথাও সিটে ভোটে কোথাও কোথাও তাদের লোকদের হাতে ক্ষমতা আছে যেমন জর্দানে আছে অথবা মারক্কোতে আছে এর বাইরে আর কোথাও এখন আর নেই কিন্তু বাকি অন্যান্য রাষ্ট্রগুলো তো এখন স্বাধীন রাষ্ট্রে হয়েছে সেখানে ক্ষমতা আর কোরআদের হাতে নেই তো কিন্তু শর্ত এই জন্যই মূলত ছিল এমন এমনকি বলেছেন মা আকামুদ্দিন যতক্ষণ তারা দিন প্রতিষ্ঠা রাখতে পারবে দিনকে আহ আল্লাহ দিন দিনের খাদেম থাকবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের হাতে আল্লাহ তালা খেলাফত রাখবেন কিন্তু যখন থাকবে না তখন সেটা বলা হয়নি এই জন্য কি আমাদের আগে যখন তারা থাকবে না তখন আল্লাহ কাহতানি কাউকে ক্ষমতায় বসাবেন যার হাতে আল্লাহ পুরো আরবের বা অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ দিতে পারবেন তো এটা যদি কোন আরবদের বর্তমান আরব যারা সৌদি রাজত্ব যারা যাদের হাতে ক্ষমতা আছে তারা যদি কোন সে কাহতানি না হয় তাহলে সে কাহতানি আসবে কারণ এরাও কাহতানি কিন্তু সে কাহতানি তাকে ডাকা হয়নি বরং এদেরকে ভিন্নভাবে ডাকা হয়েছে নাজদি বা হামবালি বা এরকম ভিন্নভাবে ডাকা হচ্ছে কিন্তু তাদেরকে তো কাহতানি বলা হয়নি সেই জন্য কাহতানি আসবে এটাই আমাদের বিশ্বাস যে কেমতের আগে যে কোনো সময় আরব উপদ্বীপের বিরাট একটা অংশের উপর কাহতানি মালিক হবে রাজা হবে এবং তিনি রাজা হয়ে সমস্ত এলাকা নিয়ন্ত্রণ করতে পারবেন তার অধীন মানুষ শান্তিতে বসবাস করবে এটা বোঝানো হয়েছে আরেকটি জিনিস এখানে জানা দরকার সেটা হচ্ছে ानी अल जहाजा जारसोल्ला जहाजा नाम क्षमत जहाजा नाम तो जहाजा दुटाई काहतानी कहतान जुटे अर्थात स्ीन जहाजा स्वाधीन नय से दास मध्य अर्थात स्वाधीन लोके एक बार हाथ এই আরবদের এলাকা দখল হবে এবং তিনি সুন্দরভাবে রাজত্ব রাজত্ব করতে পারবেন এবং তার দ্বারা সুন্দর একটি রাষ্ট্র সুপ্রতিষ্ঠিত হবে এটা ভবিষ্যৎবাণী এখনো সেটা আসেনি যদি সৌদি সরকার না হয়ে থাকে আমার মনে হয় না সৌদি সরকার কারণ এখানে এখনো তাদেরকে কাহতানি বলে ডাকা হয় না এবং তাদের পূর্বপুরুষদেরকে কেউ কাঠতানি বলেছেন কেউ আদনানি বলেছেন দুভাগীভুক্ত হয়ে গেছেন কিন্তু মূলত তারা আসলে কাহতানি এর বাইরে রসুল্লাহামাজা বলেছেন তার সম্পর্কে রসুল বলেছেন মুসাদ আহমেদ হাদিসে আসছে লাইজাবনাহার হাতুলা কেয়ামত কায়াম হবেনা যতক্ষণ পর্যন্ত একজন দাস ক্ষমতায় আসবে তার নাম হবে জাহাজা এটা আরো পরের ঘটনা হতে পারে কারণ বর্তমানে আরব দেশে দাস ক্ষমতায় আসাটা দূরের ব্যাপার কারণ এখন আর কোনো দাসপথা নেই ইন্টারন্যাশনালে এখন আর দাসপথা নেই সেখানে সবাই স্বাধীন হয়ে গেছে তাহলে বোঝা গেল পরে যুদ্ধ হবে যুদ্ধ হয়ে সেখানে দাস হবে দাস ক্ষমতায় আসবে এটা বলা উদ্দেশ্য কিন্তু এখন পর্যন্ত যাহ জানান ক্ষমতা আসেনি তাহলে কেমত বাকি হওয়া কেমত আসার বাকি আছে যতক্ষণ না কাহতানি ক্ষমতা আসবে তারপরে আহতানির পরে আসবে যাহা ক্ষমতা আসার পরে এই কেয়ামত আসবে কেয়ামতের বড় আলামত গুলি আসবে রসুল্লাহামী হাদিস থেকে আমরা সেটা বুঝতে পারি আরেকটি আলামত আমরা নিব রসুল্লাহাম বলেছেন যে কেয়ামতের আগে অবশ্যই যুদ্ধ হবে ইয়াহুদের সাথে মুসলিম যুদ্ধ হবে কারণ এই ইহুদিরাই দার্জিয়ালের দার্জালের সেনাবাহিনীর লোক হবে মুসলিমরা তাদের সাথে যুদ্ধ করবে যারা এবং আহ ইসা আলাইসাল্লাম তার সাথে তাদের সাথে থাকবেন এবং গাছ এবং পাথর সবকিছু বলবো হে মুসলিম হে আবদুল্লাহ हत्या करो यहाँ पर एक बारे शर्वश जुद्धर कला हम्धे ईसा आलाम थम सामने युद्ध हो, ए, हो एक कथा बला हादी आर आगे जेहेतुरा देखते पाई जे आगे ही, বাইতুল মাদেস ক্ষমতা মুসলিমদের হাতে থাকবে নাহলে ঈসা আল ইসলাম ওখানে যাওয়া সাহস করবেন কি জন্য তাহলে বোঝা গেল যে ওই এলাকা বর্তমান সময় ইহুদিরা জমায়েত হয়েছে সেখানে যুদ্ধ হবে সে যুদ্ধে ইহুদিরা সেখান থেকে আবার সারা দুনিয়াতে সতরভঙ্গ হয়ে যাবে এবং সেখানে মুসলিমদের একটা যুদ্ধ হবে সেই যুদ্ধটা এই সর্বশেষ যুদ্ধ নয় যে যুদ্ধের পিছনে যে যুদ্ধে বলা হবে যে আমার পিছনে ইহুদি আছে হে আবদাল্লাহ দেখো এটা নয় বরং এর আগে আরেকটা যুদ্ধ হতে হবে যে যুদ্ধের কারণে মুসলিমরা তাদের উপর লাভ করবে যেভাবে আল্লা রসুল সাল্লাহুদেরকে জাজিরত থেকে দূরে সরিয়ে দিয়েছেন এবং উম করেছেন সেটা যে তিনি বলেছেন আমি ইহুদি এবং নাসার বের করে দেবো জাজির মুসলিম সে কাউকে রাখবো না সেই জন্য সেই জিনিসটা উমরুল্লুক তিনি কিছু করেছেন বাকি যে সমস্ত বাকি রয়েছে সেটা মুসলিমরা যুদ্ধ করে তাদেরকে সেখান থেকে তালিয়ে সেখান থেকে তাড়িয়ে সেখান থেকে তাড়িয়ে দিবে এটা হচ্ছে বিশুদ্ধ মত সুতরাং ইহুদের সাথে একটা যুদ্ধ মুসলিমদের হবেই সেই যুদ্ধ সর্বশেষ যুদ্ধ নয় যে যুদ্ধ ইসা আল্লাহ ইসলামকে সাথে নিয়ে করবে বরং এর আগেই যুদ্ধ হবে এবং ইহুদিরা আবার সারা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে পড়বে বলেই আমাদের মনে হচ্ছে কারণ আলামত থেকে বোঝা যাচ্ছে সেটা হবে ওनेक হাদিসে এসেছে ওয়াইন্ন উলাইয় يحصر المسلمين في بيت المسلمين في بيت দা হাদিস দাজ্জাল যখন দাজ্জাল সেই মুসলিম المحاصر থাকবে মুসলমানদেরকে দাজ্জাল সব গুরুকে একসাথে করে তাদেরকে घेराव করে রাখবে ফাইল ইউজল জিরুনা সিলজান শাদী তখন কঠিন ভূমিকম্প আরম্ভ सर्वशेष हार आगे मुस्लिम बर्तमान मुस्लिम जी सर्वशेष युद्ध होने मुस्लिम मदद पुनरुद्धार करते हैं पुनरुद्धार करते ईसा आलाम से राजत्व प्रतिष्ठा करते हैं मुस्लिम देर से राजत्व हो बोझा जा আরেকটি হাদিসম অবরান বলেছেন যতক্ষণ ততক্ষণ পর্যন্ত কেমন অনুষ্ঠিত হবে যতক্ষণ মুসিমরা ইহুদের সাথে যুদ্ধ করে হইয়ুল মুসলিম মুসিমরা তাদের সাথে যুদ্ধ করবে হাত্তা ইকুল ইহুদ বিন ওয়ারায়জার ও গাছ এবং পাথরের পিছনে মুসলিমরা ইহুদিরা আত্মগোপন করবে আর হাজারো পাথর এবং গাছ বলবে মুসলিম হে আবদুল্লাহ আমার পিছনে ইহুদি আছে আসো তাকে মেরে ফেলো তবে গার্কাদ নামক গাছ এটা ইহুদের গাছ সেটা বলে দেবেন অর্থাৎ তাদের তারা এই গাছটির পিছনে লুকাতে পারবে এটা এগুলি সবই কিন্তু কেয়ামতের আগের ঘটনা যখন দাজ্জাল আসবে তখনকার ঘটনা এর আগের যে আলামত সেটা হচ্ছে এর আগে একটা যুদ্ধ হবে যে যুদ্ধে ইহুদিরা যে যদি ইহুদিরা হারবে এবং মুসলিমরা বাইতুল মাখা আবার পুনরুদ্ধার করতে পারবে এটাই আমরা বিশ্বাস করছি কারণ এর না হলে এই ঈশা আল্লাহসাল্লাম দা ওখানে যাবেন কি জন্য এবং সেখানে এত বড় যুদ্ধ হবে সেখানে অবশ্যই কোনো কোনো মুসলিমদের অবস্থা থাকতে হবে এটা আমরা মনে করছি এমনও হতে পারে हादी गलमत बर्णित हादीगुल वा जत ना घटे त्य अग्रिम कथा बोला ठीक नहीं मुस्लिम स्वीकार करना चाहिए रसल्लासम भविष्यवाणी ईसा अल्लाहर साथ ही युद्ध होते अथवा ईसालाम आगे युद्ध होते दो हवा सम्भव দর্শক আমরা এখন পঞ্চান্ন নম্বর একটি কেয়ামতের আলামত উল্লেখ করছি সেখানে হাদিসে হারসে রসুল্লাহমানের কথা বলেছেন এবং তিনি বলেছেন যে খারাপ মোদিনায় থাকতে পারবে না এবং মোদিনায় শেষ সময়ে বিরান ভূমিতে পরিণত হবে রসুল্লাহ আসলাম এই সব সময় মোদিনাতে অবস্থানের কথা উৎসাহ দিয়েছেন এবং তিনি সে সবাইকে বলতে মদিনায় যেন থাকে সে তার দিয়েছেন এবং বলেছেন যে এখান থেকে কেউ যদি কোনো মদিনা থেকে বিরাগ হয়ে বা কোনো কারণে বেজার হয়ে বের হয়ে যায় আল্লাহ সেখানে তার থেকে উত্তম লোককে সেখানে প্রতিষ্ঠিত করবেন অর্থাৎ মোদিনা তার খারাপ লোককে থাকতে দেনা না ভালো লোককে সেখানে সেখানে থাকতে দেয় খারাপ লোক সেখান থেকে বের হবেই হবে যেমনিভাবে খারাপ ময়লা আবর্জনা লোহার ফাঁফর আগুন আগুন আগুন আগুন বের করে দেয় লোহার লোহা থেকে লোহার ফাঁফর দিয়ে লোহা থেকে আগুন ময়লাগুলি বের করা তেমনি ভাবে বের করে দেবারিবাহু হালুমা ইা মানুষের উপর একটা সময় আসবে মানুষ তার আত্মীয় স্বজন এবং চাষাত ভাইকে ডেকে বলবে আসো আসো প্রাচুর্যের দিকে আস পৃথিবীর বাইরে বিভিন্ন জায়গাতে প্রচুর প্রাচুর্য আছে মদিনাতে মদিনার বাইরে বিভিন্ন মদিনা তাদের জন্য উত্তম যদি তারা বুঝতো আল্লাহ আল্লাহ শপথ করে বলছে যার হাতে আমার প্রাণ লালিন আন্দা কেউ যদি এখান থেকে বিরাগ হয়ে অথবা বেজার হয়ে বের হয়ে যায় আগ্রহ হারিয়ে বের হয়ে যায় ইয়া খাই রাহ এর মধ্যে এমন লোককে সেখানে বসবাস করার ব্যবস্থা করবেন তার থেকে উত্তম আল্লাহ ইন মদিনা তেকাল কীর ইকরিজুল জেনে রাখ মদিনা হচ্ছে কামারের হাফরের মতো যা ময়লা বের করে দেয়া হাতফিল মদিনাতে সেরা রাহা যতক্ষণ পর্যন্ত মোদিনা তার খারাপ লোককে বের না করে দেবে কামা ইয়ানফিল কিরু খাবাদার হাতি যেমনি ভাবে হাফর কামার হাফর লোহার ময়লা বের করে দেয় ইমাম এই ঘটনাটি রসোল্লাফে দাজ এই ঘটনা করবে অর্থাৎ মোদিনা থেকে আহ মদিনা থেকে দার্জালের সময় তারা বেরিয়ে যাবে কারণ দার্জাল অনুসারী হয়ে থাকবে দাজ্জাল যেহেতু ফেতনা দেখাবে এবং দুনিয়ার চাকচিক তাকে দেখাবে প্রত্যেকে মনে করবে যে এটাই সুযোগ এই সুযোগে আমরা অনেক কিছু গ্রহণ এই জন্য ইমাম নবির রহমতুল্লাহ আলী বলেছেন যে ইমাম কাজ অন্য নয় বরং বিশুদ্ধ হচ্ছে যেটা দার জ্বালার সময় করবে সেই সময়ের ঘটনা অর্থাৎ মদিনার মদিনা থেকে মানুষ বের হয়ে যেতে চাইবে রসালসমিনাকে তারা ভালোবাসবে না বাইরে চাকচিকার জন্য দুনিয়ার বিভিন্ন জায়গায় তারা ছড়ে বেড়াবে সে যেটাই হোক দুটাই হোক কিন্তু আসল ঘটনা হচ্ছে যে সেখানে মদিনা থেকে মানুষ বের হয়ে যাবে এটা হাদিসে প্রমাণিত হয়েছে আসলাম মদিনার খারাপ লোকগুলি বের হয়ে যাবে ভালো লোকগুলো সেখানে শুধুমাত্র থাকবে কেয়ামতের আগের ঘটনা ভালো লোকগুলি থাকবে পরবর্তীতে আল্লাহ হবে তাহলে বোঝা গেল যে কেয়ামতের আগের একটি আলামত হচ্ছে যে মদিনাতে খারাপ লোকদের যারা খারাপ মদিনাত ধ্বংস অনিবার্য কাছাকাছি হয়ে যায় মদিনাতে ছেড়ে দেওয়া মানুষ বিরান ভূমি হয়ে যাবে এবং মদিনাতে খারাপ থাকবে না বাইরের দিকে চলে যাবে থাকতে চাইবে না শুধু কিন্তু যারা ইমানদার তারা মদিনাকে কখনো ছেড়ে যাবে না আমরা ইনশাআল্লাহ কয়ের আলামতের আরো কিছু আলামত বাকি রয়েছে সেগুলো আমরা আলোচনা করবো আগামী পর্বে ততক্ষণ আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন আলহামদুলিল্লাহ বিলমিনাম আলাইকুম রহমতুল্লাহ